একাদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীযুক্ত মনিলাল প্রভৃতির প্রতি উপদেশ নলীলা শ্রীরামকৃষ্ণ নিজ আসনে বসিয়া আছেন মনিলাল প্রভৃতি ভক্তেরা মেজেতে বসিয়া ঠাকুরের মধুর কথা কথামৃত পান করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন এই হাত ভাঙার পর একটা ভারী অবস্থা বদলে যাচ্ছে নরলীলাটি কেবল ভালো লাগছে নিত্য আর লীলা নিত্য সেই অখণ্ড অখণ্ডসচিদানন্দ লীলা ঈশ্বরলীলা দেবলীলা নরলীলা জগৎলীলা বৈষ্ণবচরণ বলতো নরলীলায় বিশ্বাস হলে তবে পূর্ণ জ্ঞান হবে তখন শুনতাম না এখন দেখছি ঠিক বৈষ্ণবচরণ মানুষের ছবি দেখে কোমল ভাব প্রেমের ভাব পছন্দ করত মনিলালের প্রতি বলিলেন ঈশ্বরই মানুষ হয়ে লীলা করছেন তিনি মণিমল্লিক হয়েছেন শিখরা শিক্ষা দেয় তু সচ্চিদানন্দ এক একবার নিজের স্বরূপ অর্থাৎ সচ্চিতানন্দকে দেখতে পেয়ে মানুষ অবাক হয় আর আনন্দে ভাসে হঠাৎ আত্মীয় দর্শন হলে যেমন হয় মাস্টারের প্রতি বলিলেন সেদিন গাড়িতে আসতে আসতে বাবুরামকে দেখে যেমন হয়েছিল তুমি তো গাড়িতে ছিলে শিব যখন স্বস্বরূপকে দেখেন তখন আমি কি আমি কি বলেন নৃত্য করেন অধ্যাত্মে অর্থাৎ অধ্যাত্ম রামায়ণে ওই কথাই আছে নারদ বলছেন হে রাম যত পুরুষ সব তুমি সীতাই যত শ্রীলোক হয়েছেন রামলীলায় যারা সেজেছিল দেখে বোধ হলো নারায়ণই এই সব মানুষের রূপ ধরে রয়েছেন আসল নকল সমান বোধ হল কুমারী পূজা করে কেন সব স্ত্রীলোক ভগবতির এক একটি রূপ শুদ্ধাত্মা কুমারীতে ভগবতির বেশি প্রকাশ মাস্টারের প্রতি বলিলেন কেন আমি অসুখ হলে অধৈর্য হই আমায় বালকের স্বভাবে রেখেছে বালকের সব নির্ভর মার উপর দাসীর ছেলে বাবুর ছেলের সঙ্গে কুঁদল করতে করতে বলে আমি মাকে বলে দিব রাধাবাজারে আমাকে ছবি তোলাতে নিয়ে গিয়েছিল সেদিন রাজেন্দ্র মিত্রের বাড়ি যাওয়ার কথা ছিল এসব সেন আর সব আসবে শুনেছিলুম গোটা কতক কথা বলবো বলে ঠিক করেছিলাম রাধাবাজারে গিয়ে সব ভুলে গেলাম তখন বললাম মা তুই বলবি আমি আর কি বলবো। আমার জ্ঞানীর স্বভাব নয় জ্ঞানী আপনাকে দেখে বড় বলে আমার আবার রোগ কুঁয়ার বললে তোমার এখনও দেহের জন্য ভাবনা আছে আমার স্বভাব এই আমার মা সব জানে রাজেন্দ্র মিত্রের বাড়ি कथा कबें से कथाई कथा सरस्वत ज्ञान एक किरणे एक हजार पंडित थ हो जाए भक्त अवस्था विज्ञानी अवस्था रेखे तई राखाल प्रभृतर संगे फोचकमी करी ज्ञानी अवस्था थकले उठी हतरावस्थाएं देखी मई सब हो सर्वत पाई कलघरे देखल म দুষ্ট লোক পর্যন্ত ভাগবত পণ্ডিতের ভাই পর্যন্ত রামলালের মাকে বকতে গিয়ে আর পারলাম না দেখলাম তাঁরই একটি রূপ মাকে কুমারীর ভিতর দেখতে পাই বলে কুমারী পূজা করি আমার মাঘ অর্থাৎ ভক্তদের সৃষ্টি পায়ে হাত বুলায়ে দেয় তারপর আমি আবার নমস্কার করি তোমরা আমার পায়ে হাত দিয়ে নমস্কার করো হৃদয় থাকলে পায়ে হাত দেয় কে কারুকে পা হতে দিত না এই অবস্থায় রেখেছে বলে নমস্কার ফিরুতে হয় দেখ দুষ্টলোককে পর্যন্ত বাদ দিবার জোনাই নাই তুলসী হোক ছোট হোক ঠাকুর সেবায় লাগবে